বানু আব্দুল মুতালিবের আজাদকৃত দাস এবং রাবি কোনো এক সময় বলেছেন রাবিয়া ইবনু হারিসের আজাদকৃত দাস আব্দুর রহমান ইবনু হুরমুজ হ্রদ আল্লাহ তালনু হতে বর্ণিত যে বনু আবদ মানাফের বন্ধু গোত্র আজাদ শানার লোক আবদুল্লাহ ইবনু বোহাইনাহ রল্লাহ তাল্লান্ন যিনি নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের সাহাবিগণের অন্যতম তিনি বলেছেন নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম তাঁদের নিয়ে জোহরের সালাত আদায় করলেন তিনি প্রথমে দূর আকাত পড়ার পর না বসে দাঁড়িয়ে গেলেন মুক্তাদিগণ তার সঙ্গে দাঁড়িয়ে গেলেন এভাবে সালাতের শেষ ভাগে মুক্তাদিগণ সালামের জন্য অপেক্ষা করছিলেন কিন্তু নাবি সাল্লা সাল্লাম বসা অবস্থায় তাকবির বললেন এবং সালাম ফেরানোর পূর্বে দুবার সাজদা করলেন এরপর সালাম ফেরালেন